প্রিয় শ্রোতা উপস্থাপিত হচ্ছে তাফসিরে জালা লাইন থেকে সুরা তবা আয়াত এক থেকে দশ পর্যন্ত একদম শেষের একটা আয়াত বাদ দিয়ে মেলা একশো তিরিশ আয়াত সুরত ওয়া আয়াতন এটা মোকদ্দম করলে ভালো হতো তার মানে নির্দেশ দেন এই হাদিসের হাম মানা একটা হাদিসা অর্থেই রাকিম যেমনটা এক হাদিস থেকে নেওয়া হয়েছে যে হাদিসটা হাকেম মুস্তাকে হাকেম এই হাকেম তার মুস্তদর মধ্যে রেওয়াত করেছেন বলতেছে এই হাদিসেরই হাম মানা আরেকটা রেওয়ায়ত হয়েছে যে যুদ্ধের নির্দেশ দেওয়ার মাধ্যমে যুদ্ধের ঘোষণা দেওয়ার মাধ্যমে তাদের থেকে নিরাপত্তা রহিত করার জন্য যুদ্ধের এলান যুদ্ধের এলানের মাধ্যমে তাদের থেকে নিরাপত্তার বিধানটাকে রহিত করার জন্য এই এই সুরের শুরুতে বিসমিল্লা লেখা হয় তিনি বলেন যে তোমরা তো এটাকে সুরাত বলো এটা আসলে তো হলো সুরাতুল আদাব এখানে মুর্শিকদের আজাবের কথা আসছে আর এই সুরের আরেকটা নাম হলো সুরাতুল বারাহ যেহেতু এখানে একদম শুরুতেই মক্কার মুর্শিক তাদের থেকে আল্লাহ আল্লাহ রসুলের করা মালিক রহ থেকে বর্ণিত তিনি হাজি বারাহ থেকে বর্ণিত তিনি বলেন যে এই সুরাটা এই সুরাটাতে আসছে যার ফলে এই জেহাদের বিধান বা এই সুরার মধ্যে যতগুলো বিধান আসছে সবগুলো বিধান একদম মহকাম এটার পরে আর কোন নাসেক নাজেল হয়নি যাদের সাথে তোমরা চুক্তিবদ্ধ যাদের সাথে পক্ষ থেকে সম্পর্কের ঘোষণা সে সকল প্রতি যাদের সাথে তোমরা চুক্তিবদ্ধ হয়েছে চার মাসের উপরের মেয়াদের চুক্তি দাহ এরপর নকিদাল আহদু এরপর কাফেডদের পক্ষ থেকে সেই চুক্তিটা ভঙ্গ করা হয়েছে তো নকিদাল আহ এটা এটার তোমাদের চুক্তি হয়েছিল এরপর তারা তাদের চুক্তি ভঙ্গ করেছে এই তাদের সাথে সম্পর্ক ছেদের ঘোষণা তাদের থেকে সম্পর্ক ছেদের ঘোষণা নির্বিঘ্নে জমিনে ঘুরাফেরা করো চার মাসুক চার মাস চার মাস কখন থেকে শুরু হলো আউয়ালুহা শাওয়াল বিদালীলি মা সাইআতি ওয়ালা আমানা লাকুম বা'দাহা এ চার মাস শুরু محرم শাওয়ালের প্রথম তারিখ থেকে তো শাওয়াল থেকে নিয়ে শেষ পর্যন্ত কয় দিন হবে মুহররম পর্যন্ত হবে ওয়া আখিরুহা মুহররম এটা একটা قول শাওয়াল যুলকআদা আদা হা কিন্তু এই আরবাত বাথ আর পরে আর কোন তোমাদের নিরাপত্তা নাই তোমার এটা হলো একটা কোল আরেকটা কোল হলো যে এই দশ তারিখ জিল হজের তারিখ থেকে সামনে চার মাস তার মানে রবি দশ তারিখ পর্যন্ত জিল হজের দশ তারিখ থেকে শুরু হয়েছে চার মাসটা তাহলে জিল হজের বিশ বিশ দিন আর এরপরে কি সফর আউল এই তিনটা মাস পূর্ণ এদিক দিয়ে ২০ এরপর রবি স্থানের গিয়ে দশ মোট কথা হবে চার মাস এই হিসাবটা পূর্ণ হয়েছে না জিল হজের দশ তারিখ থেকে শুরু হলো জিল হজের এদিক দিয়ে কয়দিন হলো ২০ দিন এরপরে জিল হজের পরে তিনটা পূর্ণ মাস এই চার মাস ওখরা যে মুশিকদের থেকে আল্লাহ ও দায়িত্ব এবং তার রসুল আল্লাহ দায়িত্ব মুক্ত থেকে থেকে নিজের বারা আজ জাহির করতেছেন আল্লাহ এবং আল্লাহ রসুল নিজের বারাহ জাহির করতেছেন এরপর বারা আজ করে এরপর সামনে নির্দেশটা দেবেন সময় শেষ এবার যেখানে সেখানে হত্যা করেন এটাদের তার উদ্দেশ্যটা কি উদ্দেশ্য হলো যেই লোকদের থেকে আল্লাহ আল্লাহ রসুল বাড়ি তাদের যুদ্ধ করবে তোমাদের মনে যেন যে বছর আরেকটা নাজির হলো সেই বছর আলী রাহুকে হুজুরে পাঠাইছেন হিয়া সানাতি প্রথমে পাঠাইছেন তো পাঠানোর পরে আলী উদ্দিন আব্বকর উদ্দিন উদ্দিন বললো যে আপনাকে যে হুজুরে পাঠাইছে এটা কি মানে আমির বানিয়ে পাঠাইছে আমার এমারত থেকে করে আমাকে এমারত থেকে মাহাজুল করে আমাকে শুধু এই আয়তের ঘোষণাটা দেওয়ার জন্য এই কয়েকটা জিনিস করে দিস থেকে আল্লা আল্লাহ রসুল বারি ওটার থেকে আসতেস যে তবে যাদের সাথে তোমাদের চুক্তি হয়েছে আবার তারা চুক্তিদের উপর বহাল থাকে তোমরা থাকো তবে যাদের সাথে তোমাদের চুক্তি হয়েছে তারা চুক্তির শর্ত গুলোর মধ্য থেকে কোনোটার ব্যাপারে অবহেলা করেনিটারে তোমাদের বিরুদ্ধে কাউকে সাহায্য করেনিমিম ইলা ইতিহী তাহলে তোমরা তাদের সাথে কৃত চুক্তি পূর্ণ করো ইতিহী মেয়াদ শেষ হওয়া আগ পর্যন্ত ila inqidaa muddatihim allati aahadtum 'alayha inna الله يحب المتقين e ja ami tomaderke nirdesh dilam je tumra cukti purno koro ei bepare jara taqwa upore thakbe allah taderke bhalobashen inna allaha yuhibbul muttaqeen bi itmamil 'uhud fa idan salakha ay kharajal ashhurul hurum hiya akhiru muddatit ta'jil oi jototokho shomoy মাস মাসগুলো শেষ হয়ে যাবে উদ্দেশ্য সংক্রান্ত যত আয়াত সব আয়াতুখ হয়েছে বলছেন এটা বলো আয়তফ এরপরে তিনি হওয়ালা তিনি এই মুর্শিকদের সাথে এই উদারতা দেখাবার বা তাদের নির্যাতন সহ্য করার সংক্রান্ত যত আয়াত সবগুলো আয়াত এই আয়াতার মঞ্চে হয়ে গেছে পাক্তিক দেখো মুর্শিকদের ব্যাপারে আল্লাহ তালা কি নির্দেশ দিচ্ছেন মুর্শিকদের খালেক তারপর আল্লাহ নির্দেশ দিচ্ছেন যে ওরা যেহেতু আমার দুশ্মন অতএব চুক্তি শেষ যেখানে পাও তাদেরকে হত্যা করো বা তাদেরকে পাকড়াও করো এই বিধানটা এটা বিশেষভাবে পালন করা হবে জাজিরাতুল আরবে আরব উপদ্বীপে থাকতে পারবে না স্থায়ী ভাবে থাকতে পারবে না মুর্শিদদেরকে খরাজ করা বের করার কাজটা তো রসুল সালাম জমানায় জীবৎ দশই হয়ে গেছে কিন্তু আলি কিতাবাসারা বের করার কাজটা সেখানে জাজিরাত আরবের মুর্শিকদের সেখানে হয় মুসলমান হতে হবে আর না এখান থেকে চলে যেতে হবে আর না একদম হত্যা হয় এখান থেকে চলে যাও এখানে থাকলে মুসলমান হয়ে থাকতে হবে এখানে থাকবে তুমি শিরিক করবে আর কোন অবকাশ নেই বিশাল একটি এটা বলতেছি পকড়াও করোম এবং তাদেরকে অবরোধ করো হাসন তাদের কেল্লাগুলোতে যেন তারা যুদ্ধ করতে বাধ্য হয় অত মুসলমান হয় তারা হয় শেষ হয়ে যাবে আর নয় তারা মারসাদ এবং তাদের জন্য তাদের চলার সব পথে উৎপেতে তাদের সব পথে থাকো করতে থাকবে এগুলো এগুলো আমার নির্দেশ তারা যদি তবা করেন ইসলাম গ্রহণ করলো শুধু তবা এটা তাদের এই মধ্যে থেকে কেউ যদি তোমার কাছে আপনার কাছে নিরাপত্তা কামনা করে ফাজহুক তাহলে আপনি তাকে নিরাপত্তা দেন কথা শুনতে পারে এরপর আপনি তাকে নিরাপদ স্থানে পৌঁছায় দেন তার বাড়িতে পৌঁছায় কি বলতে চান করুন যে প্রথমে তো তাকে আপনি হত্যা করবেন হ্যাঁ আমার নির্দেশটা এটাই যে তাদেরকে যেখানে পাবেন সেখানে হত্যা করবেন হ্যাঁ কোন মসিক যদি আপনার কাছে নিরাপত্তা চায় নিরাপত্তা চাইবে কখন যখন আপনার অবস্থা দেখে সে ভয় পেয়ে দিছে নিরাপত্তা যদি চায় তাহলে সে আপনার কাছে আসছে এখন সে যদি ইচ্ছে করে মুসলমান হয়ে হইলো আর নয় তারা আপনি তারা ছেড়ে দেন সেজন্য বাড়িতে গিয়ে ইমান আনবে কেবেন সে ফিকির করতে পারে এটা হলো আমার শক্তি দেখে কাফের সে নত হয়েছে এবার তারে আমি ছাড়বো এটা না যে শক্তি বাদ দিয়ে তারা তার সবার সুযোগ দিয়ে রাখা যে তোমরা এবার আল্লাহর কালাম শুনেছুনে শুনেছুনে ইমান আনতে থাকো না এটা তো সে ভালো করে শুনবেও না আর এইটা তারা সে ভালো করে ওইভাবে চিন্তা ভাবনা করে ইসলাম আনবেও না এই কথাটা বুঝছো না দেখো এই যে দেখো পরের কথা কি বলতেছে যে তাকে ছেড়ে দেন এবার এবার তাকে ছেড়ে দেন নত যখন এবার ছেড়ে দিলে সেমানা আনলে সে তার বাড়িতে চলে যান এই যে হুকুমটা আমি দিলাম তারা যদি নিরাপত্তা কামনা করে নত হয়ে আপনার কাছে আসে তাহলে এখনো তাদেরকে হত্যা করা দরকার নেই কালাম শোনানোর পরে এমন সম্প্রদায় তারা জানে না দিন আল্লাহ আল্লাহর দিন জানে না তাদের জন্য জরুরি লিয়া যেন তারা জানতে পারে লিয়া কি লিয়া এটা যেন তারা জানতে পারে এই জন্য তাদেরকে কোরআন আপনি শোনান বাড়িতে যাওয়া সুযোগ দেন তবে এই যে শোনানোটা এটাকে প্রথমেই এটাকে প্রথমেই সুযোগ দেওয়া হবে না প্রথমে হ্যাঁ শুনবে ও না দামি দেবে না এটা কিন্তু এখন যখন শক্তির সামনে মাথা নোয়াই এখন ভালো করে শুনবে এখন ভালো করে শুনবে এখন ভালো করে চিন্তা ভাবনা করবো এই যে আল্লাহ বললো যে যাদের সাথে তোমাদের চুক্তি হয়েছিল কিন্তু তারা চুক্তি ভঙ্গ করছে তাদের সাথে তোমাদের যুদ্ধ হবে আবার যারা যুদ্ধ ভঙ্গ করে নাই কিন্তু সময় শেষ হয়ে গেছে তাদের সাথে তোমাদের পতল কে নির্দেশ আর কোন চুক্তি রক্তি কিচ্ছু নাই এখন করার আল্লাহ এবং আল্লাহ রসুলের কাছে চুক্তি কিভাবে বহাল থাকবে আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে কিভাবে হ্যাঁ যাদের সাথে তোমরা চুক্তিবদ্ধ হয়েছ মসজিদে হারামের নিকটে চুক্তিটাহম কুরাইশ আল মুস্ত কবলু যাদের এস্তেস্ত আগে করা হয়েছে যাদের সাথে চুক্তিবদ্ধ হয়েছ তখন পর্যন্ত তারা চুক্তি ভঙ্গ না করবে তখন পর্যন্ত ভঙ্গ করবে না যে পর্যন্ত তারা বহাল থাকবে তারা চুক্তি ভঙ্গ না করবে আপনি ভঙ্গ করবেন না তো হুজুরে বহাল ছিলেন আল্লা আতা যারা ছিল মুসলমানদের হালিফ তাদের মোকাবেলায় কুরাইশ বনি বকরকে সাহায্য করে চুক্তি ভঙ্গ করছে जयला आत्मयतार मर्यादाओ रक्षा करना तुम चुक्ट मर्यादाओ रक्षा करना काफेटातेम तुम यज फारु बीकुम तीन तुम्हारे ऊपर विजयी है পারে তারা তোমাদেরকে কষ্ট দেয় এই এটা হলো হাল হয়েছে দুঃমনীটা তোমাদের ইমানের সাথে তারা যদি কোনোভাবে তোমাদের উপরে জয়লাভ করতে পারে তাহলে তোমরা যদি তাদের ছেলে হও ভাতিজা হো এই হো সেই হোক কিচ্ছু তারা এইগুলো রেআত করবে ইউরু মুখে বিখে তারা মুখে মুখে তোমাদের তোমাদেরকে সন্তুষ্ট রাখে তাদের দিল সেই চুক্তি পূর্ণ করতে অস্বীকৃতি তাদের অধিকাংশই আহদি। اشتروا بآيات الله القرآن ثمنا قليلا ترى آيات البرنيمه গ্রহণ করেছে বিনা দুনিয়া এ তারা কো ইত্তেবাআ আয়াতিলা লিশাহওয়াতি ওয়াল হাওয়া ফসদ্দু আন সবীলিহি দীনিহ ইন্নাহুম saa'a bi'sama kaanu ya'maluuna 'amaluhum हादा এই মর্শিকদের কথাই বলতেছে কাফের মস্যিকদের অবস্থা হলো তারা মোমেনের ব্যাপারে কোনো মোমেনের ব্যাপারে তারা কোন চুক্তির মর্যাদাও রক্ষা করে তাহলে তারা তোমাদের দিনই ভাইন এটা হাল হয়েছে